الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٌ وَاحِدًا وَخْلَقَ مِنْهَا زَوْجَهَا فَبَثَّ مِنْهُمَا رِجَالٍ كَثِيرًا وَلِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَأَلُونَ بِهِ وَالْأَرْحَامُ إِنَّ الله كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا فديدا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاس فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السمع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا يخرجونهم من النور إلى الظلمات যাবতীয় প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের জন্য এবং যাবতীয় দরু সালাদবী মোহাম্মদ রসুল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে নবীর ওসুল পাঠিয়েছেন তাদের মাধ্যমে তার নিজের হদায়তগুলি মানুষের সামনে পৌঁছে দিয়েছেন মানুষের চলার পথে দুটা দিক নির্ধারণ করা হয়েছে একটি আলোকোজ্জ্বল রাস্তা আর একটি অন্ধকারময় রাস্তা এভাবে তুলনা করে তিনি কোরআনে বলছেন সুরে লকারের শেষ দিকে আল্লাদীন আল্লাহন ইউল আল্লাহ অভিভাবক হলেন ইমানদারদের তিনি তাদেরকে বের করে এনেছেন অন্ধকার থেকে আলোর পথেদিন কফরু আউলিয় তাবুদ আর যারা অবিশ্বাসী তাদের বন্ধু হলো তাবুদ ইউরিজু নহমিন নৌরে এলাদুল তারা তাদেরকে বের করে নেয় আলোর পথ থেকে অন্ধকারের দিকে ওরা হলো জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে কোরআনের একটা নীতি হলো এই কোরআনের চমৎকার ভাষা অলঙ্কার এই এটা হলো নাসানি নীতি বলা হয় নাসানি বলতে বোঝায় প্রথমেই জান্নাতের বক্তব্য এর পরক্ষণে এই জাহান্নামের বক্তব্য কোরআনে এমন কোনো পৃষ্ঠাব খুঁজে পাওয়া যাবে না যেখানে বক্তব্যের এই বৈষম্য নাই প্রথম শুরুতেই বলা হচ্ছে আলোর কথা পরক্ষণেই বলা হচ্ছে অন্ধকারের কথা শুরুতেই জান্নাতের পথ দেখানো হচ্ছে পরক্ষণে সেখানে জাহান্নাম থেকে সতর্ক করা হচ্ছে এই যে বক্তব্যের চমৎকারিত্ব এটা অন্য কোনো ধর্মগ্রন্থে বা অন্য কোন বক্তব্যে পাওয়া যাবে না সাধারণত আমরা যখন কোন কারোর প্রশংসা করি প্রশংসাই করি কিন্তু যাতে শ্রোতার মন খারাপ না হয় মন্দ সাইটটা বাদ দিই কিন্তু আল্লাহাক এমনভাবে বক্তব্য রাখেন যেখানে কিছু করার সুযোগ থাকে না অতিরঞ্জনের কোনো বালাই নাই স্পষ্ট রিজু সুন্দরতম ভাষার লালিত্য দিয়ে আল্লাহ আল্লাপ এক জায়গাতেই সব কথা বলে দেন এজন্য কোরআনকে বলা হয় যা আমিউল কালেম অসংখ্য কলমার অসংখ্য বাক্যের অসংখ্য বক্তব্যের সংক্ষিপ্ত সার একে বলা হয় সারগর্ভ বক্তব্য একটি আয়তের মধ্যে সব বলা শেষ প্রথম বিষয় হচ্ছে আল্লাহ অলিউল দিন আহমান ইউকরজুলুমাতনৌর আল্লাহ হচ্ছেন মোমিনদের অলি বন্ধু অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আল্লা দিনে কাফরু এবং যারা কাফের অবিশ্বাসী আউলিয়া তাগু তাদের বন্ধু কিন্তু এখানে এক বচন হচ্ছে না আউলিয়া ওলির বহু বচন তাদের বন্ধুগণ হলো বন্ধুবর্গ হলো তাগুদ তাগুত কিন্তু এক বচন অথচ বলা হচ্ছে বন্ধুগণ তাই তাগত এক বচন বলার ব্যাখ্যা হচ্ছে এই এই এক বচনের মধ্যে বহু বসন আছে অর্থাৎ তাগুত কোন একটি জিনিস নয় তাগুত বহু জিনিস কিন্তু আল্লাহর কোনো বহুত্ব নাই তিনি একক লাশারি কেলা হন আর তাগুদ অসংখ্য হতে পারে সমাজনেতা হতে পারে বাপ হতে পারে দেশের সরকার প্রধান হতে পারে শয়তান ইভলিশ হতে পারে প্রতিমা মূর্তি এগুলো হতে পারে যে বস্তু আল্লাহর পথ থেকে মানুষকে ও জাহান্নাবের দিকে নিয়ে যায় ওই বস্তুটাই হলো তাগুদ সেটা একটি নয় অসংখ্য হতে পারে এজন্য এখানে ইঙ্গিতে সব বলে দেওয়া হয়েছে ইউক্রি জমিনা নৌরি এলামাদ এরা সবাই মিলে বা এদের এক কথায় সবাই একজন হতে পারে একাধিকও হতে পারে কি করে তারা তারা আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় যদি বলেন আলোর পথ থেকে মানুষ কীভাবে অন্ধকারে চলে যায় কারণ প্রত্যেকটি আদম সন্তান আলোর পথেই জন্মগ্রহণ করে মা আমিন মৌলউদ্দিন ইল্লা মা আমিন মাউলউদ্দিন আরে একজনে বলো বাবা ইউলদ্দ আল আল ফিতরা এমন কোন সন্তান নেই যে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে না আর ফিতরটা কি ফর ফিতরতল্লাহ ফতরাল এই ফিতরাত আল্লাহর গা এর আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন অতএব হিন্দুর ঘরে জন্ম হোক আর মুসলমানের ঘরের জন্ম হোক প্রতিটি মানব শিশুই সুন্দর ফেত্রাতের উপরে অর্থাৎ আলোর পথে জন্মগ্রহণ করে পরে তাকে নিয়ে যায় অন্ধকার পথে কারা আবাব ইহো বেদা নিহি অউনাসেরা নিহি ঐ মার্জিসা নিহি তার বাপ মা তাকে ইহুদি বানায় নাসারা বানায় অগ্নি উপাসক বানায় এখানে ওই বাচ্চারা কিছু করণীয় থাকে না আর এই বলা হয়েছে ইউক্রেনে যৌনাহন নিয়ে যায় তারা এখানে বাপমাও হতে পারে সমাজ হতে পারে সরকার হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে ব্যক্তি তাকে অন্ধকারের পথে নিয়ে যায় তার সবাই সামগ্রিকভাবে আল্লাহ একটি সেন্টেন্সে বলে দিয়েছেন ইউক্রেন যৌ ওরা তাকে নিয়ে যায় মিনান নৌরে এলাসুলোমাদ যে আলোকজ্জ্বাল পথে বাচ্চাটির জন্ম হয়েছিল সেখান থেকে অন্ধকার অর্থাৎ সির্কের পথে বেদাথের পথে আল্লা বিরোধী রাস্তায় তাকে নিয়ে চলে যায় নবির গুণ আসেন মানুষকে ওই অন্ধকারের পথ থেকে আল্লাহ পথে ফিরিয়ে আনার জন্য আর তখনই অন্ধকারের অভিসারী যারা নিশাচর যারা তাদের সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় আলোর অভিসারীদের সঙ্গে ইয়া বা গিয়াল খায় আকবেল ইয়া বা আকসের অরিল্লাহ নার প্রতি রমজানের রাত্রিতে আল্লাপর নিম্ন আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন হে কল্যাণের অভিশারী এগিয়ে চল সামনে বাড়ো আক্সের হে অকল্যাণের নিশাচর থেমে যাও আর এগিয়েও না এই আহ্বান চোরদিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি হয় বিশেষ করে রমজানে এরপরও প্রতি রাত্রে তৃতীয় প্রহরে ডেকে ডেকে বলেন আল্লাহ মুস্তার জকিন ফার জু আসো কি কোনো রুজি চাহিনা বলে আমি তাকে রুজি দেবো আসো কি কোনো রোগী আমি তার রোগ সারিয়ে দেবো আরোগ্য দান করবো আসো কি কোনো প্রার্থী যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা শ্রবণ করবো প্রতি রাত্রি শেষ প্রহরে আল্লাপাক করেন নেমে বান্দাকে ডাকেন সেই সময় আল্লাহ ডাকে সাড়ে দেওয়ার মতো বান্দা যদি কেউ থাকে তাহার যদি গুজান মুসল্লি আল্লাহ তার ডাক শোনেন রমজানে বিশেষ করে এটা করে থাকেন সেই সময় বহু জাহান্নামীকে আল্লাহ পাক মুক্ত করে জাননাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন মুশকিল হয়েছে এই আলোর পথ কোনটা অন্ধকারের পথ কোনটা এটা মানুষ বুঝতে পারে না মানুষ যখন নিজের জ্ঞান দিয়ে আলো এবং অন্ধকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যায় তখনই হয়ে যায় সমস্যা নিঃসন্দেহে আলো এবং অন্ধকারের সাধারণ জ্ঞান সবার মধ্যেই আছে কিন্তু চূড়ান্ত জ্ঞান কারোর মধ্যে নাই এই জন্য নবী রসুল প্রয়োজন হয় যারা আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত সত্য নিয়ে বান্দার কাছে আগমন করেছেন যুগে যুগে যারা তাদেরকে মেনেছেন তারা আলোর পথে ফিরে এসেছেন যারা মানেননি তারা ফিরে আসতে পারেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন এলেন আগের নবীদের মতোই তার জীবনে একই অবস্থা ঘটল উরুল আজমিন রসুল যারা আগে ছিলেন তাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সুরের সোহারা দুশো চোদ্দো নম্বর আয়াত থেকে একাধিক্রমে কতকগুলি আয়াতে পরপর সাতজন নবীর ঘটনা বলি আল্লাহাক শুনিয়ে দিলেন শোনানোর উদ্দেশ্যই হচ্ছে হে মোহাম্মদ সাল্লাম তোমাকে আমি এই বিগত নবীদের কাহিনী শোনাচ্ছি কেন তোমার সামনে ঠিক একই রূপ অসুবিধাগুলো আসবে বাধাগুলো আসবে তখন যেন তুমি ভেঙে পড়ো না এগুলো শোনার অর্থই হচ্ছে তাকে প্রস্তুত করা মানসিকভাবে এবং সেটাই হয়েছিল আল আমিন মোহাম্মদ হঠাৎ করে সাবি কাজ হয়ে গেল যার জন্মে খুশি হয়ে তার চাচা এবং নিকটতম প্রতিবেশী আবুল হাব তার দাসের সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন এবং নিজে মক্কার ওলিতে গলুতে দৌড়িয়ে গিয়ে গিয়ে খবরটা জানিয়ে দিয়েছিলেন শুনে রাখো আমার মৃত ভাই আবদুল্লার ঔরসে একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে এত খুশি তিনি হয়েছিলেন সেই আবুল হাব সেই লোকটি হঠাৎ করে এমন খেপা খেপ লোক মাজাজ বাজারে পিছিয়ে পিচে গিয়ে আবুল হাব পাথর মেরে তার পা রক্তাক্ত করে দিচ্ছে আর বলছে তু শিকু ও আবাহ তোমরা তোমাদের বাপদার ধর্ম ত্যাগ করোনা এই লোকটির কথা শোনো না এই লোকটি হতে সাবি ধর্মত্যাগী কাজা মহামিথ্যাবাজি দুদিন আগে যে ছিল আনন্দমুখর একজন চাচা হঠাৎ করে এসে এত শত্রুতায় অন্ধ হয়ে গেল কেন সম্পত্তির দ্বন্দ্ব ছিল না রাজনৈতিক দ্বন্দ্ব সেখানে ছিল না কি ছিল সেখানে ওই যে আলোয়ার অন্ধকারের দ্বন্দ্ব অন্ধকারের পথ থেকে আলোর পথে তিনি ডেকেছেন যে এতো মূর্তি এত ঝাঁকঝমক সাজসজ্জা এগুলো তো কোনো প্রয়োজন নাই যদি আমরা সেরেফ আল্লাহকে ভয় করি তা কারো লাগে না এগুলি তো সেরেফ কিছু পুঁজিপতি মানুষের পকেট ভারী করা মানুষ এটা শোনেনি এইটাই হচ্ছে সে যুগের এবং এ যুগেরও একই বক্তব্য সব জায়গায় চলছে এই আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব আলো হচ্ছে আল্লাহর দেখানো পথ অন্ধকার হচ্ছে মানুষের মুখ দিয়ে শয়তানের দেখানো পথ শয়তন কখনো সরশরীরে আসে না দুনিয়াতে মানুষের মাধ্যমে শয়তন তার কাজগুলো করে কবল কল্পিত যুক্তি পরামর্শ দিয়ে বিভিন্ন জ্ঞানী মানুষের মাথা দিয়ে কোন নেতাদের মাথা দিয়ে কোন ধর্মনেতাদের মাথা দিয়ে শতন এগুলো কাজ করে আর সে কারণেই আল্লাহ রসুলের দাবাত গ্রহণ করেনি প্রথমে সমাজ নেতারা হিরাক্লিয়াসের সামনে রম্য সম্রাট হিরাক্লিয়াসের সামনে যখন আবু সুফানের কথোপকথন হচ্ছিল তখন আবু সুফান ইসলাম কবুল করেন নাই হদে সন্ধির পরের ঘটনা এটা জিজ্ঞাসা করলেন তোমাদের যিনি নবী এসছেন তার অনুসারী কারা বললেন গরিবরা হ্যাঁ প্রত্যেক নবীর অনুসারী প্রথমে সাধারণ মানুষ হয়ে থাকে যারা তার দিন কবুল করে তারা কি ছেড়ে চলে যায় নির্যাতনের ভয়ে তো না এটা যায় না যারা একবার ওনার দিনে প্রবেশ করে তারা তো আর ফিরতে দেখি না এত মারি এত নির্যাতন করি তথাপি সেখানেই তারা থেকে যায় হেরাকাল বলছেন হ্যাঁ এটাই স্বাভাবিক যে একবার সত্যের আলো পায় সে কখনো অন্ধকারের দিকে ফিরে যায় না দেখেন প্রতিটি কথা দশটা প্রশ্ন করেছে দশটা প্রশ্নের এবং প্রত্যেকটা দিয়ে উনি নিজের সিদ্ধান্ত দিয়েছেন সব উনি বলছেন হে আবু সুফিয়াম তোমার এই কথাগুলো যদি সত্য হয় আমি বলছি রোম সম্রাট হিসাবে যদি আমার সুযোগ থাকতো আমি এখুনি গিয়ে আরবের সেই নবীর পা দুটো ধোয়া দিতাম পানি যে পা ধুয়ে দিতাম কিন্তু আমার তো সে সুযোগ নাই তৎকালীন যুগে শ্রেষ্ঠ পড়াশক্তির সর্বোচ্চ ব্যক্তি তিনি জ্ঞানী মানুষ হলে খুব তিনি বিষয়গুলি উপলব্ধি করেন আবু সিফিয়ান বেরিয়ে চলে আসলো আর বলতে থাকলো যে বনুল আসফার আবু কাপশার উপরে বিজয়ী হয়ে গেল আবু কাপসা রাজত্ব ক্রমেই শক্তিশালী হয়ে গেল আনাল রসুলকে তাচ্ছিল্য করে আবু কাপসা বলে গালি দিচ্ছেন তার কথায় স্বয়ং রোম সম্রাট পর্যন্ত বিগলিত হয়ে গেছে অতি দ্রুত সে সারা পৃথিবী জয় করে নেবে আলো কখনোই অন্ধকার এর কাছে পরাজিত হয় না আলো চিরদিন আলোই থাকে গ্রহণ কেউ দ্রুত করেন কেউ দেরিতে করে সমস্যা হলে এই আল্লাহ রসুল এসে মৌলিকভাবে একটা বিষয়ে মানুষকে বলে দিয়েছিলেন যে আল্লাহর বিধান এই এটা সত্য মানলে জান্নাত না মানলে জাহান্নাম কোনো ব্যাখ্যা নাই দরকার হবে যদি কেউ জান্নাতে যায় মানুষের কল্যাণ হবে এতে আল্লাহর কোনো লাভ লোকসান নাই রসুলের কোনো লাভ লোকসান নাই এতে লাভ লোকসান আমাদের যারা গ্রহণ করবো যারা বর্জন করবো তাদের পরিবর্তনটা কী হলো সমাজে হয়তো অনেকের ধারণায় ইসলাম সের একটি বিশ্বাসের নাম নিঃসন্দেহে বিশ্বাস আগে গত জুমার খদ্ভা এটা বলেছি আহলাদিস আন্দোলনের দর্শন কি এই দর্শন একবার যদি ভিতরে চলে আসে পবিত্র কোরআন আল্লাহর ওহী এটা আল্লাহর এই দর্শন যদি কেউ বিশ্বাস করে সে মানুষ পশ্চিম কোন পণ্ডিতের পাণ্ডিত্যকে রসুলের উপরে স্থান দিতে পারে না কোন ধর্ম নেতা রাজনৈতিক নেতা সমাজ নেতা যে যেখানে থাকুন না কেন তাকে আমরা সম্মান করবো অতক্ষণ যতক্ষণ তার বক্তব্যগুলো পবিত্র কোরআন সৈ আলিসের অনুকূলে হবে তার বিরুদ্ধে গেলে দুনিয়ার কোনো মানুষকে আমরা আল্লাহ এবং তার রসুলের উপরে স্থান দিতে পারি না এইটা যখন বিশ্বাস দৃঢ় হবে তখন সে অন্ধকার সে আলোর পথে ফিরে আসবে আলোর পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য কোন জেল জুলুম ফাঁসি ফায়ারিং স্কোয়াডে হত্যা কোনোটাই কিছুই মনে হবে না যেভাবে ফেরাউনের জাদুকররা সকালবেলা গিয়েছিল সভার সামনে মূষাকে পরাজিত করার জন্য বিতর্কে জাদু করে যখন মূষার কাছে তারা পরাজিত হলেন তখনই তারা সঙ্গে সঙ্গে কবুল করে ওখানেই আল্লাহর জন্য শেষ দায় পড়ে গেল ফেরাউন বলল তোমরা আমার অনুমতির আগেই তোমরা ইমান নিয়ে আসলে আমি তোমাদের হাত পা বিপরীত দিক দিকে কেটে টুকরা টুকরা করব। আগে ডান হাত কাটবো পরে বাম পা কাটবো পরে ডান পা কাটবো পরে বাম হাত কাটবো এমনি টুকরা টুকরা করে তোমাদের কেটে হত্যা করবো জাদুঘরটা বলল তোমার ক্ষমতা দু নেই এতটুকুই পনেরো মিনিট পর্যন্ত নির্যাতন করবে তারপর আমরা মনে সরাসরি আল্লাহর কাছে চলে যাব ইবন আব্বাস সুন্দর ভাই বলছেন আসবাহু কাহাফর হামসু মো মিনান শহীদান সকালবেলা যারা কাফের হয়ে এসেছিল সন্ধ্যায় তারা শহীদ হয়ে জানলাতে চলে গেল এটাই হলো বিপ্লব অন্ধকার থেকে আলোর পথে চলে আসার এটি হল বাস্তব নমুনা সাহবাগের জীবনে আমরা এরকম অসংখ্য ঘটনা দেখেছি বিশেষ করে মহিলাদের মধ্যে যে ব্যাপক পরিবর্তন দেখেছি তা চিন্তা করা যায় না জিনীরা অন্ধ মহিলা ইসলাম কবুল করল সবাই বললাত মানাত উজ্জা হবুলের অভিশাপে তোমার চোখ অন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে তোদের লাত মানাত উজ্জা হবলের কোনোই ক্ষমতা নাই আমার চোখ অন্ধ করে দেওয়ার আল্লাহ পাখির ইচ্ছা হয়েছে তাই আমার চোখ অন্ধ হয়েছে তিনি ইচ্ছা করলে চোখ আরোগ্য দান করতে পারেন বলা সঙ্গে সঙ্গে চোখটা একদম ভালো হয়ে গেল এই দৃশ্য দেখার পরও কাফররা কৌ ইসলাম কৌল করেনি দা আসলে মোহাম্মদ বড়ো উত্তম জাদুক উল্টে ব্যাখ্যা দিয়ে দেবেন মার খেয়ে খেয়ে অত্যাচারিত হয়ে গেছে বিশেষ করে মতো মানুষের কাছে পিঠুনি খেয়েছে এর এরপরেও কিন্তু তাদের ইমান নষ্ট করতে পারেনি গনগনে লোহার উপরে চিৎ করে সোয়াই দিয়ে উপরে পাথর চাপা দিয়ে পিঠের চামড়া এবং গোস্ত গলে সেই চর্বিক ঘরা পানিতে গনগনি লোহা নিভে গেছে এই মানুষটিকেও পর্যন্ত ইমান হারা করা সম্ভব হয় নাই ওমর ফারুক বলছেন হে খাব দেখি দে তোমার পিঠটা কেমন পিঠ চামড়া জামা খুলে দেখে ওমরকে যেমন দেখানো হলো ওমর চমকটি বলছে আমি জীবনে কখনো এই ধরনের দৃশ্য দেখি নাই খাব তুই কতই না নির্যাতিত হয়ে চল্লার পথে তিনি ছিলেন ষষ্ঠ মুসলমান যুদ্ধ ফিরিয়ে আসতেছেন রাস্তায় এক জায়গায় সবাই বিশ্রাম নিচ্ছেন পাহারায় নিযুক্ত সাহাবি আব্বা বিন বিশের পিছন থেকে শত্রু সুযোগ পেয়ে তীর মেরে দিল রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে দাঁড়িয়ে সালাতা দায় করছে আবার তীর মেরেছে আবার একই অবস্থা আবার তীর মেরেছে রক্ত সারা দেহ ভেজে যাচ্ছে পাশে রক্ত গড়িয়ে গিয়ে পার্শ্ববর্তী সোয়া ঘুমন্ত আম্মারবিন ইয়াসের গায়ে যেমন ঠান্ডা লেগেছে আমরা চমকুটি বলছি একই আমার সারা গায়ে রক্ত কেন দেখলো দাঁড়িয়ে আসে আব্বা বিনিসের কী ব্যাপার তুমি আমাকে ডাকনি কেন তো না আমি এমন সুন্দর একটি সুরা তেলাবাত করছিলাম মনে হচ্ছিল এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় আমি আল্লাহর কাছে চলে যাব কোন সে সুরা সুরা কাহাফ আমরা তো বুঝি না এসব সুরের অর্থ সাহাবে কেরাম মৃত্যুকে সামনে নিয়ে কাজ করতেন কুমতুম তারাও না হু বাদা ও নাড়াহো এরাও না হু কারি আল্লাহ বলতেন তোমরা মৃত্যুকে অনেক দূরে মনে করো আর আমরা তো সবসময় কাশে দেখতে পাই সাহাবাইকেরাম মৃত্যুকে হাতের খেলনা মনে করতেন আমাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে আলোর পথে থাকতে হবে অন্ধকারের পথে আমি যাব না অন্ধকার পথে গেলে দুনিয়া কিছুক্ষণ আরাম পাবো আখড়াতে চিরস্থে আগুনে জ্বলবো এটা আমার পক্ষে সম্ভব নয় এই বিশ্বাস যখন মজবুত হয়ে যাবে তখন তাকে আপনি কোনো অবস্থাতেই কোরআন এবং হাদিসের বাইরে কোনো কাজ করতে পারবেন না আহ আন্দোলনের দর্শন শুনেছেন মূলত এটাই হলো ইসলামী দর্শন ইসলামী আকিদা তৌহিদে আকিদা যখন মানুষের মধ্যে প্রবেশ করে তখন সে কোনো অবস্থাতেই শিরক বেদাদের সঙ্গে আপোষ করে না এবং আহমদিন হাম্বল বলছেন অসংখ্য হাদিস রয়েছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় তিনটা হাদিস এক ইন্নয়াহ সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল দুই মান আমলা আমলান আমর না ফ্দন যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজ আমরা করি নাই আমাদের নির্দেশ নাই সেটা মরদূত প্রত্যক্ষ প্রত্যাখ্যাত तीन स्पष्ट हराम आज अस्पष्ट अतए तुम संये नेहर दिखे धावित करबूदाउद चार्ट हाथी कदम तुम्हें मालिक अनर्थ काम कथा बारा बाधा হাজার হাজার হাদিস রয়েছে ইমাম আহমদ হচ্ছেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম মহাদ্দেশ বলা হয়ে থাকে তিনি দশ লক্ষ হাদিসের হাফেজ তার উপরে কোনো মহাদ্দেশ পৃথিবীতে সৃষ্টি হয়নি হবে না নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না বটে কিন্তু হবে না ধরে নিতে হবে কারণ আজ হয়নি কবে হবে তার কাছে এসছে তিনটা তো নিয়ে চলো এক নম্বর মানুষ যে কাজই করে প্রথমের ভিতরে সংকল্প করে অতপর হাতে জবান দিয়ে সেটা ব্যক্ত করে অতপর হাত দিয়ে সেটা বাস্তবায়িত করে প্রথম হচ্ছে তিনটার মধ্যে নিয়ত সংকল্প আপনার সংকল্পে যদি দৃঢ়তা লাভ করে এই ব্যাপারটি যে আমি নিজে জন্মগ্রহণ করি নাই আমার একজন সৃষ্টিকর্তা আছে আমি দুনিয়ায় সব শেষ করতে পারবো না আমার মৃত্যু পরে আল্লাহকে হিসাব দিতে হবে রসুল যা বলেছেন তা সত্য যা নিষেধ করেছেন তা মিথ্যা এটা যদি বিশ্বাস দৃঢ় হয়ে যায় তাহলে আপনাকে কে ঘুরাবে দুনিয়া একদিকে গেল আপনাকে ঘুরাতে পারবে না সত্য এবং মিথ্যার এই দ্বন্দ্ব চূড়ান্ত সমাধান হচ্ছে পবিত্র কোরআন সহিস এইখানে গিয়ে যখন আপনি মাথা নিচু করবেন তখন কিন্তু আপনি অন্ধকারের পথ ছুঁড়ে আলোর পথে চলে এলেন সে যুগে যেটা দেখা গিয়েছিল তারা আল্লাহকে স্বীকার করত বটে আখে রাখতে স্বীকার করত বটে কিন্তু আল্লাহ বিরোধী সমস্ত কাজই তারা করে যেত কারণ তাদের এই সংকল্পের দৃঢ়তা ছিল না तर आल्ला नाम व्यवहार करते तबसायिक स्वार्थे अबू जहा मक् गृह तत्व छो विश्व श्रेष्ठतम तौहि केंद्र मक्का मकर से हीखे जरा मोतल्ले थ कत बड़ उच्च पर्या लोक हार उचित से मर्यादा तर सारा विश्व प्रतिष्ठित छो अथचारा मरदा के व्यवहार कर পেটের স্বার্থে দুনিয়া বি স্বার্থে পার্থিব স্বার্থে তোমরা ইবাদত করো রাহল ভাই এই গৃহের মালিকের আল্লাহ আত আমি তাদেরকে খাদ্য দান করেন ক্ষুধার সময় मन हम एवं भीतिप्ता दान कर भाषागुल तफसिलगूल पढ़े देखें कि बला शुद्ध ये घर तुम्हारा खादेम बोले तुम्हारा आज के खाद्य पाशे मक्का धान है ना गम है ना किसना किच्छु ना हिसाब मत सर पहाड़ पहाड़ অথচ এই গৃহের বরকতে তোমরা এখানে বসে খাদ্য পাচ্ছ আর তো আমাদেরকে খাওয়াচ্ছে ও ভীতি থেকে তোমরা নিরাপদ হয়ে আছো তোমাদের গায়ে কেউ হাত দেয় না সমস্ত আরবে ব্যবসায়ী কাফেলা লুট হয় কিন্তু কোরআশের কাফেলা কখনোই লুট হয় নাই কারণ একটাই কোরআশ হলো সেই জাতি যারা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক এই মর্যাদা এই সম্মান मूलतृहूर्ति ते आसन से दिन आकीन उमर फारूकर जख कलमाट कर लगभग সরাসরি প্রশ্নকে নিয়ে আল্লাহ রসুল কি আল্লাহ রসুল আমরা কি হকের উপরে নই অবশ্যই আপনি কি হক নবীন অবশ্যই মৃত্যুর উপরে কি অবশ্যই অবশ্যই তাই যদি হয় কেন আর গোপনে বসে বসে আর কে গৃহের দিনের প্রচার হবে প্রকাশ্যে বেরিয়ে যাব। আল্লাহর বান্দাদের দাওয়াত দেবো আপনি আমাকে অনুমতি দিন অনুমতি পেলেন সোজা চলে গিয়ে অন্ধকার পক্ষের যিনি নেতা আবু জাহাল যিনি ধর্মের মুখোশ পরে কা্তিদের মোতলগিরি করেন সরাসরি তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা মেরে আবু জাহালকে ডেকে বের করে নিলেন আবু জাহাল শুনে রাখো আমি ওমর আব্দুল খাত্তাব মুসলমান হয়েছি চন্দ্রসংহ আবু জাহাল বলছে কাব্য আল্লাহ আল্লাহ তোর মন্দ করুন বলে দরজা বন্ধ ভিতরে চলে ও কিন্তু আল্লাহ নামই বলছে আল্লাহ তোর মন্দ করুন তাহলে ও আবুধাল আল্লাহকে স্বীকার করে নালে কাব্য আল্লাহ কেন বলবে কাব্য আল্লাহ তো বলে উজ্জা বলতে পারতো তা কিন্তু করেনি আল্লাহ নাম ব্যবহার করেই কিন্তু ওমর ফারুককে গালি দিচ্ছে বেরিয়েলেন এলেন এখন তো আপনার মাইকের যুগ তখনকার সময় যাদের উচ্চ উচ্চকণ্ঠারী মানুষ যারা ছিল তাদেরকে দিয়ে বিভিন্ন ঘোষণা প্রচার করা হতো ওই সময় মক্কার নাম করা ঘোষক যিনি ছিলেন মাউথ মিডিয়া তাকে যে বলা হলো এই তুমি ঘোষণা করে দাও যে ওমর ইবল খাতাব মুসলমান হয়ে গেছে ও ঘোষণা করে দিচ্ছে তোমরা শুনে রাখো ওমর সাবি হয়ে গেছে পিছনে পিছনে ওমর হাটছে বলছে এই বেটা বলো আসলামা ওমর মুসলমান হয়েছে না ওমর সাবা মানে ওমর সাবি হয়ে গেছে ধর্ম ত্যাগই হয়েছে কোন ধর্ম বাপদাদাদের সিরকি ধর্ম সেটা সে ত্যাগ করেছে কথা একদিন দিয়ে ঠিকই কিন্তু কিন্তু সাবি বললে বুঝায় ওদের দৃষ্টিতে ধর্ম ত্যাগী আসল ধর্ম তো ইসলাম ওদের কাছে আসল ধর্ম হচ্ছে বাপদাদা ধর্ম আজ তো যদি আমরা কিছু বলি নতুন সবাই বলবে এরা বাবদা চৌদ্ের বাইরে চলে গেছে নানা গালিগালাস এ যুগেও খেতে হয় তারপর শুরু হল গণপিটুনি সেই সময় ওমর বলেছিলেন যদি আজকে তিনশো লোক মক্কায় মুসলমান হয়তো তাহলে দেখতাম তোরে এখানে থাকত না ওমর এখানে থাকতো তারপর ওই বাড়িতে গিয়েছেন আবার বাড়িতে গিয়ে হামলা করেছে। আল্লাহর গা বি মদত হলো ওমরের বংশের সাথে অন্য বংশের চুক্তি ছিল শান্তি চুক্তি হঠাৎ করে সেই নেতা এসে হাজির কোনো কাজে কি ব্যাপার ওমর এখানে এত লোক কেন ওরা আমাকে হত্যা করার এসেছিল কি এত সাহস আমার সঙ্গে তোমার বংশের চুক্তি আছে শান্তি চুক্তি ওরা তোমাকে মারতে আসছে উনি একাই বেরিয়ে গিয়ে সব ধমক দিয়ে সরিয়ে দিল্লার গাড়ি মদত না ওমর বেঁচে গেলেন অন্ধকারের পথ ওমর আলোর পথে এসেছিলেন ভীতের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমি বীর পুরুষ আমি যদি ভীত হই তো সাহস দেখাবে কে আব্দুল্লা সৌদ ও নাবি বাড়ির রাখাল ছিলেন দুম্বা চড়াতেন উনি বলছেন ওমর যদি ইসলাম কবুল করলো ওই দিন থেকে আমাদের মনে সাহস হলো আমরা প্রকাশ্য কাবা গৃহে আমরা সালাদাই করতাম না বটে কিন্তু আল্লা রসুল সালাদাই করতেন কাউ ডিস্টার্ব করতো না আর আমরাও মাঝে মাঝে করতাম শুধু ওমরের সাহসে শুরু হয়ে গেল আল্লা বেগম অন্ধকারের দ্বন্দ্ব ঠিক তিন দিনের মাথায় তার তিন দিন আগে হামজা মুসলমান হয়েছে পরপর কোরআ বীরগুলি একে একে মুসলমান হওয়াতে তাদের টনক নড়ে গেল ওমরের যে পরিবর্তন এই পরিবর্তনকে মনে করেন সে যুগেই সীমাবদ্ধ এ হতে পারে না হতে পারে ওই রকম মেজাজের মানুষ যখন ইসলাম কবুল করে এবং প্রকৃতির অর্থে কোরআন এবং হাদিসের অনুসারী হয়ে যায় তখনই তার মধ্যে এই বিপ্লব শুরু হয়ে যায় আজকে বাংলাদেশের যে পরিবর্তন আমরা সূচিত হয়েছে বলে দেখতে পাচ্ছি সে যুগের জাহেলে যুগের অবস্থার সঙ্গে আমরা তুলনীয় করতে পারি সে যুগের আবু জেহাল ধর্মকে ব্যবহার করে যেভাবে মানুষের উপরে সিরক চাপিয়ে দিয়েছিল এ যুগের নামধারী মুসলমান নেতারাও একই অবস্থায় নিজেরা ধর্মকে ব্যবহার করে করোনার হাদিস থেকে একদম দূরে থেকে নিজেদের রায় নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে জনগণের উপরে কিছুই করার নাই শক্তি তাদের হাতে অস্ত্র তাদের হাতে জনবল তাদের হাতে সে যুগেও জনবল এবং শক্তিও তাদের হাতেই ছিল রসুলের হাতে কিছুই ছিল না তিনি মার খেয়েছেন মারতেন নাই কিন্তু সত্যের দাওয়াত দিয়ে গেছেন সত্য মানুষের ভিতরে আড়োণ সৃষ্টি করেছে হামজা এবং অমর মতো মানুষ যখন ইসলাম কবুল করেছে সত্য শক্তিশালী হয়েছে পরবর্তীতে হিজরুত করার পরে মদিনিয়ায় গিয়ে शक्तिशाली एक दल सृष्टि हलो जँ मे इमारत वास्तव दिकोषाला समर्थ हल आज के ठीक एमस्था चलते जुग जुगध मुसलमान घर एक जखनी बेदा ऐड़े दिए सुन्नता अनुसरण करखी प्रचलित प्रथा ऐड़े दिए सही हदिसे अनुसरण कर तरह शुरू हो निन निजे बापमा যাদের আপন বলে দুনিয়াতে কেউ নাই তারা তাদেরকে বহিষ্কার করছে মারছে পিটাচ্ছে যত রকম নির্যাতন সম্ভব সবই করছে কেন সেদিন যদি বাপমারা এটা করে থাকতে হবে আজকে কেন পারবে না জুল বাজা দেন ওরা আদরের দুলাল বাপ এবং চাষার একমাত্র ছেলে উভয়ের উত্তরাধিকারী তিনি নাম আবদুল উজ্জা मक्का विजयी यंग ऐले आल्ला रसुल देखे तरह भाषण शुने से भरे विप्लब शुरू हो गल क्या अंधकार पड़े इसलम कबूल करल चाचार कने गल बाई चाचा बोलते कि तु ना कि मोहम्मद दल गे बोले हाँ हमें आल्लर इदत शुरू कर दिए एहस तर बाप दादा चोर दूर सा कर तु तभी हाँ तई करब कर यत्य তো তুই যদি এটা করিস তোর বাবার সম্পত্তি তো না আমার সম্পত্তি থেকেও তুই বঞ্চিত হবি এমনকি তোর দেহের কাপড়টা পর্যন্ত আমি খুলে নেব বলে চাচা তা রাজি তথাপি আমি সত্য থেকে বিচ্যুত হতে পারবো না চাচা তাই করলো দেহের কাপড়টা পর্যন্ত খসিয়ে নিল উলঙ্গ হয়ে দুন সবচেয়ে আশ্রয় হলো সন্তানের মা মায়ের কাছে গিয়ে বলতে মা দেখেন অবস্থা কি হয়েছে চাষা আমাকে সব থেকে বঞ্চিত করেছে তাই ঠিক আছে কম্বল ছুঁড়ি বানলো উল্লগ ছেলের দিকে ছেলে কম্বলটা দু টুকরা করে এক টুকরা নিচে আর এক টুকরা উপরে পড়ে সুদূর মদিনায় পাড়ে দিল আজকের হিসাবে চারশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে গেলেন মদিনায় রাস্তায় দশ দিন বারো দিন পনেরো দিন সময় লাগবেই কী খেয়েছিল ইতিহাসটা বলেনি तो बेचे चलो यटुक अंत निश्चित मरे जाए कारण आरबेस एम ना बांग्लेशर मत जेखने कैनल पानी पा जाए पानी से पाव जाए ना कसु घासा जाए ना किएरबा मानुष्य दया कि खावा दवा रास्ता घाट पे अल्लाह रसुलजर सलायर करते गल्ला रसुल बड़ो रसिक छे तुम्हें आब्दुल उज्जा ना तोर नाम हलो आज थके आब्दुल्ला এই অবস্থা কেন কি ব্যাপার উনি লকপ দিলেন জুল বজা দেন কম্বলে দুই টুকরাওয়ালা মানে ওই বেদনাপূর্ণ হৃদয়টাকে হাসি দিয়ে তাকে হালকা করে দিলেন এটা হলো সাইকোলজিস্ট মানসিক চিকিৎসক তিনি বুঝতে পাচ্ছেন যে এই অবস্থায় ছেলেটি কেন এসেছে নিঃসন্দেহে নির্যাতিত সে নির্যাতনকে হালকা করে তিনি বলছেন ইহা জল বজা দেন ক্য ভালো দুই টুকরোওয়ালা তোমার কি অবস্থা ইতিহাসে তিনি আব্দুল উজ্জার নাম হারিয়ে গেল এবং কি আবদুল্লা নামও হারিয়ে গেল ওই কম্বলের ছিন্ন দুই টুকরোওয়ালা নামটাই ইতিহাসে তিনি প্রসিদ্ধ হয়ে রইলেন জুল বাজু দেল সবাই থাকে চিনে কিছুদিন পরে যুদ্ধে দা বেজে উঠল তবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ সবাইকে বললেন প্রস্তুতি নাও এসে বলছি হে আল্লাহ রসুল আমি তো মোদিনায় হিজত করেছি জিহাদ করে শহীদ জান্নাতে যাওয়ার জন্য আমি তো এখানে থাকার জন্য আসি নাই জোরে জোরে কোরআন পড়ে উমর ফারুক খেপে গেছে হে আল্লাহ রসুল ও জোরে জোরে কোরআনতে করে আমাদের ডিস্টার্ব হয় আল্লাহ নবী উমরকে ধমক দিয়ে বলছো তুমি জানো কথা রিজ্জাতে তো ছেলেটি কোন অন্তর নেই সেখানে এসেছে হৃদয় সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে সে আল্লাহ নবী কোরআনতেলা করে আর তুমি তাকে ধমক দিচ্ছ এবার জিহাদের মদানে বের হচ্ছে বলছেন হে বাজা জুল বাজা দেন তুমি যুদ্ধে যেও না তুমি হার সপরার থাকো কিন্তু ও যাবেই তো নালদারসুলদাকে বললেন ঠিক আছে এটা গাছে চিল খেজুর গাছের ইয়ে আছে না ছাল নিয়ে আস দেখো তুমি যদি এক খেজুর গাছের ছালটা নিয়েও মৃত্যুবরণ করো তুমি কেয়ামতের মাঠে শহীদই মৃত্যু হয়ে উঠবে বললেন যদি তুমি প্রচন্ড জরে গরমে যদি মৃত্যু গরম করো তথা তুমি শহীদ হবে নাল্লু চাচ্ছে না যে যাক তবু গেলেন তবুকে পৌঁছলেন হঠাৎ করে এমন জ্বর আসছে গরমে একবারে আগুন হয়ে গেছে সমস্ত দেহ ওই জরে ইয়ং ছেলেটি ওখানে মৃত্যুবরণ করল রাত্রের বেলায় বিলাল বেন রবাহ বলছেন দেখলাম আলো জ্বলছে আলো কেন রাত্রির বেলায় খেয়াল করে দেখলাম আলো নিয়ে বেলাল এগাচ্ছে আবদুল্লাবী মসুদ সাথে আছেন কবর খনন করছেন আউ বাকর ওমর কবরের নামাচ্ছেন একটি লাশ স্বয়ং রসুল আকরম সাল্লাই কবরের নামি আল্লাহ দোয়া করছেন আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত এই ছেলেটির প্রতি আমি সন্তুষ্ট ছিলাম তুমি তার প্রতি সন্তুষ্ট হকার বলছেন ভাই যদি লাশটা আমি নিজে হতাম আর আমি যদি আল্লাহ দোয়াটা পেতাম কতই না ভালো হতো কোন কোন রয়ত এসছে এ কথাটি আব্দুল্লাহ মাসুদ বলেছিলেন এই সৌভাগ্য পৃথিবীর ইতিহাসে কারো হয়নি আল্লা নমী নিজেদের লাস নামিয়ে তার জন্য এই দোয়া করেছেন অথচ ছেলেটি কি ছিল মক্কার সবচেয়ে যে ধনির দুলাল আদরের দুলাল সব তার ছিল বাপের সম্পত্তি চাচার সম্পত্তি সে একক মালিক ছিল সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র সত্যের কারণে শুধুমাত্র আল্লাহির বিধান পালনের কারণে সব ছেড়ে দিয়ে সে বিদাইয়ে কোথায় সে তবুকে যে মৃত্যুবরণ করলো। ঠিক এমনি ঘটনা মোস্তাবিন উমারের ক্ষেত্রে এমনি ঘটনা অনেক অনেক সাহাবির ক্ষেত্রে ঘটে গেছে সখ খুঁজে ছেড়ে সেটা আলোর পথে এসেছেন অন্ধকারে পথ ছেড়ে আজকেও ঠিক অনুরূপ দেখা যাচ্ছে অসংখ্য মানুষ আহলাদিস হচ্ছেন তাদের জীবনে নেমে এসছে দুনিয়াবিদ নির্যাতনের অন্ধকার বিভীষিকা অথচ তারা সবসময় আনন্দিত এক সপ্তাহ পূর্বে এই ধরনের অসংখ্য কর্মীকে আমরা এই মরজিদে দেখেছি সবার গল্প আমরা শুনতে পারি নাই একজনের কাহিনী করে মোবাইলে শুনেছি বলছেন আমি গত ইজতেমার সময় অর্থাৎ সাতাশে মার্চ পহেলা মার্চে রাজশাহীতে আপনার হাতে বায়াত করে চলে এসেছিলাম অন্তর্প্লব শুরু হয়েছে আমার মধ্যে ছিলাম অন্ধকারের পথে নাস্তিক টাইপের রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সবসময় বামপন্থী আন্দোলনগত জীবনে পশ্চিমবুকে ফিরে নেই নর্দপাড়ায় গেলাম বায়াত করলাম আমার জীবন পরিবর্তন হয়ে গেল আমি এখন বিচার করে আসনে বসে আছি অথচ আমি কি কিছুই করতে পারি না এদেশের এই জাহালি বিচার ব্যবস্থার এই বেড়া মধ্যে আমি আবিষ্টিত এরপরও কিছুই করতে পারি না হ্যাঁ পারি বেরিয়ে গেলাম রাস্তায় নিজে হুন্ডো ড্রাইভ করে পিছনে একটা দুপুর সঙ্গে ছেলেকে নিয়ে দেখি রাস্তার ধারে একটা পীরের দরকার ঢুকলাম সেখানে দেখলাম পীর নাই যত হিন্দি উর্দু ভাষা কী সব লেখা সবটুকু টান দিয়ে সিঁড়ে ফেলে চুলার মধ্যে ফেলে দিয়ে চলে এলাম সামনে গিয়ে দেখি আর পীরের দরগা ডাকলাম সেখানে পিস সাবে একেবারে মাথায় তো বিরাট পাগড়ি গলায় ঝুলম তসবি মালা হাতে তার সবসময় তসবি মুখে কী সব বলে তসবি যোগ তু তো আমার কাছে আসলো তুমি কে আমি বললাম তুমি বেটা তুই কে ছেড়ে বল বেয়া দুঃখ থাকার তুই দেখা দেখ তুই বলিস বল কী করে সেখানে ও থত খেয়ে গেছে বিশ্বাহকে কেউ তুমি বলার মধ্যে সাহস আছে এরকম তোর কল্পনাই করতে পারে না ও বল তুই কী করে সেখানে কি বলবে ও যত তামিজগুলো সব কেড়ে নিল এ তামিজগুলো মধ্যে কী রেখাছ বল কি করে সেগুলো দেয় শেষে ভয় ভেয় বলছে এগুলো দিলে মানুষের রোগ আরোগ্য হয় পর তোর নিচতলা যায় দুতলা বাড়ি নিস্তলা চলে গেল বকার শরীফ আশ্চর্য ব্যাপার বকার শরীফ কেন খোল দেখে কিয়াচর মধ্যে খুলে দেখ মধ্যে গাজা বলে বোকার শরীফের মধ্যে গাজা। হাদিসে আর বই পৃষ্ঠায় পৃষ্ঠায় গাজা অনেকগুলো গাঁজা হলো ওইখান থেকে মোবাইল করলো ভ্রাম্যমাণ আদালতকে এবং ওসিকে ওসি সঙ্গে পুলিশ ফোর্স চলে আসলো আদালতে চলে আসলো ধরে এই শেষনটাকে এই বোকারেশ্বরীফ দেখে মানুষকে ধোকা দিচ্ছে ধর্মের নেই মানুষটা শেরিক করাচ্ছে ওর দোয়ার কী দাম আছে ওর তাবিজের কোন ক্ষমতা আছে মান তার লেখা ক্ষমতা টুকু তিনি জাহির করলেন ভ্রাম্যমাণ আদালত জনগণ বললো স্যার আপনারা এবারটা ছেড়ে দেন আমরা তোমার মুরিদ তো আগামী থেকে আরে কাজ করবে না তখন রসিদ সাহেব বললেন যদি আপনাদেরকে আসল ঘটনা বলি আপনারাই ওকে পিটি গাঁজা পেয়েছি আদালতের মাধ্যমে দিনান দিনে এক বছর জেল দিয়ে পাঠিয়ে দিয়েছে একসপ্তের ঘটনা এরপরে চলে গেছেন আদালত প্রাঙ্গনে কি করে যত তাবিজ আসে আদালতে বাদী বিবাদী সাক্ষী সব লোক আসে উনি একটা পাশে লোক বসিয়ে রাখে কাঁচি নিয়ে যখনই দেখা যায় কোনো তাবিজ ঝুলার লোক আসছে উনি আদালতের চেয়ারে বসে তাকে বলে বাবা তোমাকে ওটা হাদিস শোনাব তুমি তো মুসলমান তো হ্যাঁ ওই হাদিসটা উনি বলে দিলেন যে ব্যক্তি তাবিজ ঝুলাই মান্তাহা তামিমা তান ফখাতা যে ব্যক্তি তামিমা ঝুলাই তাবিজ ঝুলাই সে সেরেক করে তুমি কি সেরেক করে জাহার নামি হতে চাও তুমি চিরদিন দুনিয়ায় বাসবে, তো নিঃসন্দেহে বলে না আমি জাহান্নামি হতে চাই না আমি সেরেক করব না তাহলে বাবার তাবিজ কেটে ফেলে দাও নিজেকে সঙ্গে ইঙ্গিত দেয় পাশে বসা আছে ও যে সমস্ত তাবিজটা কেটে দেয় এমনি করে দৈনিক বহু তাবিজ উনি কাটেন সেদিন আদালত প্রাঙ্গনে এসে একদিন বলছে স্যার সাপ খেলা এসছে কেন সাপ কি হলো সাপ মানুষ জমা করে ওর তাবিজ বিক্রি করে যে বলেছে সব তাবিজগুলো নিয়ে আসছে আর ভয়ে পালিয়ে চলে গেছে সমস্ত তাবিজ উনি আগুন দিয়ে পোড়াই দিয়েছে আর এক পাশে যাহাগ হল কিছু মানুষের মরা মানুষের হাড্ডি গরুর মরা হাড্ডি আবুলতল সবই বড়ো বড়ো সাপের খোস খোলস এইগুলো ঝুলিয়ে গাধা করে ফেলেছে এগুলো উনি সব নিয়ে আসলেন পুলিশ দিয়ে এলে ওনার চেম্বারের মধ্যে ওকে ডাকে কী তুমি এগুলি তো কী কর এগুলিতে কোনো উপকার হয় মানুষের তো স্যার আসল কথা বলবো কি এগুলি ভুয়া এগুলো দেখালে মানুষ অলৌকিকত্তে বিশ্বাস করে খুব দ্রুত এইগুলো দেখালে মানুষকে খুশি করা যায় তারা বিশ্বাস করে এবং তারা যাই চাই তাই দেয় টাকার কোনো অভাব আমার নাই ঠিক আছে উনি বিশ টাকা বের করে দিলেন যাও কিরাসিন কিনে নিয়ে আসো কিনে আলো তুমি তো পীর তুমি নিজে এগুলো পোড়াও সে নিজে ওগুলো পড়ালো শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে দৃশ্য তিনি সেখানে বলে দিলেন দেখো এইগুলো সব ছেড়ে ধোকাবাজি এই মারেফতের নামে অসংখ্য মানুষ কীরা ধোকা দিচ্ছে এই এক কি কী নাম কি কি বলে ওদের উগু কি বলে পিসাবদের খানকা এক একটা খানকার মধ্যে শয় ধান বসে আছে এটা বোকার হিসেবে নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে খবর দেওয়ার তোমার এগুলো করো না এগুলোতে মুক্ত থাকো এবার আমাকে ফোনে বলছে স্যার আমার ক্ষমতা যতটুকু পেরেছে এটুকু করে যাচ্ছি এটা কেউ নেই পাবো না বলেই ফেললাম আপনি তো এ যুগে ওমরের কাজ করছেন আল্লাহ আপনার এই নেক কর্মগুলিকে আল্লাহ কবল করুন আপনারও বলুন আল্লাহাক যেন তার সৎকর্ম করার আরও তৌফিক দান করেন যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি অন্ধকার পথে আলোর পথে আসে তিনি নিজে শুধু আসেন না আরও আরও দশজনকে আলোর মতন ক্ষমতা রাখেন যদি তিনি সাহসের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করেন প্রত্যেকটা মানুষের মধ্যে এই অন্তর্প্লব সৃষ্টি হওয়া জরুরি এই চেতনা ফিরিয়ে আসা দরকার আবু জহল আল্লাহকে বলতো কিন্তু আবু জহুল আল্লাহর নাম ভাঙ্গিয়ে ব্যবসা করত সুত খেতো ঘুষ খেত যত নজর নিয়ে কারবার করে বেড়াচ্ছে পেট ভরত কিন্তু সত্যিকারের দিনদার পরে যারা মানুষ যারা আল্লাহকে যারা ভয় করে তারা কখনোই ধর্ম নেই ব্যবসা করে না আজকের সমাজের সঙ্গে দেড় বছর আগে জাহেলি সমাজের সঙ্গে আপনি তুলনা করে দেখুন তারা যা করত আমরাও ঠিক তাই করে যাচ্ছি এখন কি আমরা বাতিলের সঙ্গে আলো এবং অন্ধকারের সঙ্গে মিশিয়ে কাজ করব না সেরেফ আলোর পথই থাকবো বাতিলের পথে যাবো না এই ব্যাপারে সিদ্ধান্ত নেব এটির দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এই চেতনা ফিরিয়ে আসা জরুরি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জমিনে অসংখ্য অন্ধকার হৃদয়ে আলোর পথ দীপশিকা জ্বালিয়ে দিয়েছে বলেই আজকে আমাদের কর্মীরা মায়ের খাচ্ছে বটে পুনরায় তারা কিন্তু বেদাতে ফিরে যাচ্ছে না সেদিন যেমন পুনরায় কুফরিতা অন্যদিকে আর তাহারিকে হকের পথে যত বাধা কলমটা আপনার পরে দেখবেন বহু কাহিনী এর বাইরেও আছে যেগুলো আমরা জানি আপনারা জানেন না যুগে যুগে এরকম হয়েছে হবে এই বিপ্লব চিরদিন চলবে সত্য মিথ্যা দ্বন্দ্ব চিরদিন চলবে যারা আলোর পথে আসবেন আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন অবিশ্বাসী মুখে বিশ্বাস ভিতরে অবিশ্বাস নাফাকু কাফারু সব একই তাদের চরিত্রে কি হবে ইউকরজম মিরান্ন ইম তারা তাদের বন্ধুদের তাগুত আর তারা আলোর পথ থেকে অন্ধকারের দিকে মানুষকে নিয়ে চলে যায় উলায় শাহাবুল্না রে হুমফিয়া খালেদৌ এরা হলো জাহান্নাবের অধিবাসী এবং সে চিরকাউ থাকবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাবের অধিবাসী হওয়া থেকে বাঁচিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী করো অন্ধকার পথ চিনে সেখান থেকে বের করে আলোর পথে নিয়ে আসো আকুলকলি হাজা আস্তফুল আলী ওয়ালাকুম আল্লাহ সাহরি মুসলিম